আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে সম্মানিত সুদীর্শবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই আলোচনা দেখছেন সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা বলেছি যে আল্লাহর অশেষ মেহের এটি হচ্ছে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগের সৎ ব্যবহার করে আমরা এগিয়ে যাই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি আমাদের শিক্ষাকে প্রসারিত করি শুধুও দর্শকবিন্দু আজকে আমরা একটি বিষয় নিয়ে সমষ্টিক আলোচনায় স্টুডিওতে এসেছি আর সে বিষয়টা হচ্ছে সলাৎ এর ইহকালীন কল্যাণ সলাতের ইহকালীন কল্যাণের একটা অংশ নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো সলাৎ আমাদেরকে অক্ষ ও সংহতির শিক্ষা দেয় অক্ষ ও সংহতি সংগাত কখনো জাতির জন্য মঙ্গল নয় জঞ্জা বিক্ষুব্ধ সমাজ জাহিলি সমাজে পরিণত হয়েছিল আর অক্ষ অসংহতির মধুর মিলনে আবার তারা একত্রিত হয়ে একটি আদর্শ স্থাপন করতে পেরেছিল সলাৎ আমাদের কিভাবে পক্ষের শিক্ষা দে জামাতবদ্ধ জীবনযাপনের শিক্ষা দেবদ্ধ হয়ে চলার শিক্ষা দে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা বাস্তবে এটা শিখি আর এটার বাস্তবায়ন আমরা করি তাহলে অবশ্যই আমরা একটি সুখী সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে সক্ষম হতে হবো ইনশাআল্লাহ দর্শক বিন্দু আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। চলুন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নি উপ হোসেন আর আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন তারা হলেন আমার ডান দিকে উপবিষ্ট বিশিষ্ট আলমদিন শিক্ষাবিদ প্রফেসর ড আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্বভাবে উপবিষ্ট আছেন তরুণ আলমেদিন শেফ আমরা সামষ্টিক আলোচনা করবো সে বিষয়টাও চরন্য একে একে আলোচনার সূত্রপাত করি চলার অক্ষের প্রতি আর অক্ষ ও সংহতি এটা আল্লাহ ওই ঐকান্তিক আল্লাহর ইচ্ছা জাতি অক্ষবদ্ধ জীবনযাপন করবে তাই তো বলছেন ওয়াই লা হাবিল তোমরা আল্লাহ রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে দো তোমরা দলে দলে বিচ্ছিন্ন হও না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে একটি উন্মত হিসাবে দেখতে চান আর সেজন্যই তিনি আমাদেরকে যে কর্মগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি হচ্ছে সলা যে সলাথের মধ্য দিয়ে আমরা যেমন আবাদত আঞ্জাম দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ পাচ্ছি আল্লাহর কাছে আমাদের মনোবাছনা তুলে ধরার সুযোগ পাচ্ছি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ পেশ করতে পারছি আল্লাহর কাছে যত চাওয়া পাওয়ার আছে সব কিছু আমরা উত্থাপন করতে পারি সাথে সাথে আমরা অক্ক সংহতির শিক্ষা সলাথের মাধ্যমে জানতে পাচ্ছি। এই প্রসঙ্গে আলোচনা সূত্রপাত করার জন্য আমরা আমাদের অতিথিদেরকে আহ্বান জানাবো প্রথমেই আলোচনা নিয়ে আসছেন ডক্টর আবদুল্লাহ ধন্যবাদ একটা মানুষ দুটো মানুষ পাশাপাশি ফ্ল্যাটে বাস করে দুটো ভিলায় বাস করে একজন আর একজনকে দেখে না সুস্থ অসুস্থ চেনে না চেনেই না এরকম আমাদের দেশেও হয়ে গিয়েছে এক ফ্ল্যাট এর মানুষ একে অপরকে চেনে না আত্মকেন্দ্রিকতা অপরাধ নয় এর মাধ্যমে স্বার্থের জন্য দুনিয়ার সব মানুষকে ধ্বংস করা তার জন্য কঠিন থাকে না এর বিপরীতে সালাত আমাদের কি করছে আপনারা আমাদের সমাজের যে কোনো জায়গায় দেখবেন যেখানে মানুষগুলো মসজিদে যায় সালাদকে আল্লাহ আদায় করার কোনো অধিকার দেননি আদায় করার এবাদত এই জন্যই রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাহিকগণ একাকি সালাত আদায়কারী অজর বা অসুস্থতা ছাড়া একাকি সালাত আদায়কারীকে মুনাফিক বলে গণ এখন কথা হলো আমাদের সমাজেই দেখবেন যে মানুষগুলো মসজিদে যায় পাঁচ অক্টো বা দু অক্ট তিন অক্ট পরস্পরের দেখা হয় এই মানুষগুলো একজন আরেকজনকে কিন্তু মারতে পারে না একজন আরেকজনকে সালাম দিতে হয় মসজিদে গেলে তাদের ভিতরে স্বাভাবিক ঋদ্ধতা তৈরি হয় এক মসজিদে না আসলে চিন্তা হয় লোকটা অসুস্থ কিনা কোথায় গেল। খোঁজ নিতে যাওয়া হয় সালাদ আমাদের এবাদত পালনের পাশাপাশি আমাদের ইচ্ছার বাইরে অবচেতন এবং সচেতনভাবেই আমাদেরকে পরস্পরের ভিতরে সৌহার্দ্য সম্পৃতি তৈরি করে যে মানুষটা যে যুবক সালাতে যায় ওই যুবক সমাজ বিরোধিতা হতে পারে না যে মানুষ সালাতে যায় সলাতে সবার সাথে সে কিন্তু ওই মানুষগুলোর বিরুদ্ধে বোয়া মারতে পারে না ওই মানুষগুলোর বিরুদ্ধে কোনো সহিংস কাজ করতে পারে না কারণ তার সাথে দেখা হয় সারা দিন পাঁচবার দেখা হচ্ছে সালাম বিনিময় হচ্ছে ওর সাথে যে সম্পৃতি তৈরি হয় সমাজ বিচ্ছিন্নতা সমাজ বিমুখতা স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা এগুলো সবগুলো দূর করে সালাদ জামাতের মাধ্যমে ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর চমৎকার আলোচনা করছেন আমি শেখ মুজাফর বিনসিনকে বলব যে অক্ষ অসংহতির একটা প্রতীক হচ্ছে প্রশিক্ষণ দিয়ে থাকে কারণ আজও অন্য ধর্মের লোকেরা ভয় পায় যে একজন ইমামের পিছনে লাখ লাখ মানুষ আনুগত্য করে কি করে এখানে একটা বিষয় পক্ষের মানদণ্ডটা একটু পরে বলি এখানে শুধু ইমামকে অনুসরণ নাই যদি রসুল্লাহ সাল্লামের নির্দেশটা লক্ষ্য করি যতক্ষণ রুকু তিনি না করবেন ততক্ষণ মুক্তাদি রুকু করতে পারবে না যতক্ষণ তিনি না বলবেন ততক্ষণ বলতে পারবেন তাকবীর বললে তোমরা বলো এখানে কিন্তু একদিকে প্রথমেই যখনই দাঁড়িয়ে গেছে মুক্তাদি এবং ইমাম সহ তখন ঐক্যের প্রতীকটা স্পষ্ট হয়ে গেছে এরপর ঐক্য কিভাবে বজায় রাখতে হবে এরপরে শিক্ষা দিচ্ছেন ইমাম তাকবির না বলা পর্যন্ত মুক্তাদের তাকবির বলতে পারবে না ইমাম রুকু করার আগ পর্যন্ত রুকু করতে পারবে না যখন রুকু থেকে মাথা উঠাবে ইমাম তখন মুক্তদের মাথা উঠাবে বরং উল্টা বলা হয়েছে যদি ইমামের আগে কেউ মাথা উঠায় ইমামের আগে রুকুতে যায় সেইটা যদি ইমামের আগে কোনো ব্যক্তি যায় ওই ব্যক্তিকে গাধার সাথে তুলনা করা হয়েছে যে কোনো সময় ওই ব্যক্তি গাধার থাকে আত্মকেন্দ্রিক থাকে আমার তাজবি শেষ হয়ে গেছে উঠে পড়লাম দর্শকদের গ্যাথার্থে ইমামের সাথে সলাত আদায় করতেছে সে ইমামের আগে সালাম ফেরাতে পারবে না বের হওয়ার কোন সুযোগ এত সত্ত্বেও সে আর গাদার ভিতরে কি লাভবান হচ্ছে না জি আপনি কথা যেটা আলোচনা করছিলেন সালাদ যদি আমি ঐক্যের মূল ভিত্তিরা দেখতে যাই তাহলে আমাকে সালাতের দিকে তাকাতে হবে কারণ যদি আমি সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চাই তাহলে একজন নেতার অধীনে রাখতে হবে কিন্তু ফুটে ওঠে অন্য কোনো বিষয় থেকে ফুটে উঠে না তবে ঐক্যের মানদণ্ড একটা বিষয় রয়েছে আল্লাহ রাবুল বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো কিনা। সকলে মিলে ধরো আর একটা দলে দলে পৃথক হই না এটাও বলি সবাই মিলে ধরতে হবে এটাও বলি কিন্তু কি ধরতে হবে সেই আলোচনাটা আমাদের মধ্যে থাকে না এটাতে হাবলুল্লাহ একমাত্র না হাবলুল নাস মানুষের তৈরি বিধান দিয়ে নয় বরং আল্লাহ প্রেরিত শক্ত হাতল যেটা হাবলুল্লাহ কোরআন এবং সইস বিধানের মাধ্যমেই ঐক্যবদ্ধ হতে হবে এই আলোচনার গুরুত্বটা আমাদের মধ্যে নেই যদি দেখা গেল যে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ ইসলামকে সম্পূর্ণ করেছে সুতরাং এমন কোন বিধান ইসলামে পাওয়া যাবে না যেটা মানুষের প্রয়োজন মানুষের প্রয়োজন অত ইসলামে নেই যদি আমি প্রয়োজন খুঁজতে যাই যেহেতু আল্লাহর বিধান আছে এটা কার্যকরী না করে তখন আমি একটা বিধানের মধ্যে অক্ষের মানদণ্ড হলো আল্লাহ প্রেরিত সর্বশেষ অভ্রান্ত ওহি অন্য কিছুই নয় জি চমৎকার বলছিলেন দেখুন সম্মানিত সুদী ও দর্শকৃন্দ আমরা এখানে স্পষ্ট করতে পারি যে অক্ষের বাদ হচ্ছে আল্লাহর এর ভিত্তিতে আমাদেরকে অক্ষ হতে হবে কিন্তু অক্ষ হওয়ার পরে যদি আমাদের ইমানই শক্তি না থাকে আল্লাহর সাহায্য যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা অক্ষকে ধরে রাখতেও পারবো না সেই জন্য আল্লাহ রবাহিন বলছেন রজ্জুকে তো ধরবে এবার তুমি আল্লাহর প্রতি ইমানটাকে মজবুত করো তোমার গাইডলাইন হয়ে গেল আল্লাহর রজ্জু তুমি এখন লাইন পেয়ে গেছো আর এবার লক্ষ্য যার মাধ্যমে মানদণ্ড এবং অক্ষ বজায় রাখার সেই নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন জি আমাদের হাতে সময় কম এখানে সামান্য একটা যোগ করি আসলে ঐক্য যেকোনো জাতির টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদান ভিতরে অন্যতম হলো ঐক্য ঐক্য ছাড়া কেউ টিকে থাকতে পারে না আর ইসলাম ঐক্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিদায় হজের ভাষণেও বার বার বার সে বিষয়টি ফুটে আসছে আমিরকে আনুগত্য করা নেতাকে আনুগত্য করা সালাতের ভিতরে সেই বিষয়টি ফুটে উঠে সালাতের ভিতরে ঐক্যের তিনটি ধাপ আমরা দেখতে পাই এক পাঁচক্য সালাতের মধ্যে একটি গ্রাম বা ছোট একটি পাড়ার মানুষ একে অন্যের সঙ্গে বন্ধনকে মজবুত করার সুযোগ পায় আবার সাপ্তাহিক জুমার সালাতের মাধ্যমে কয়েকটি পাড়া বা একটা ইউনিয়নের মানুষ একসঙ্গে একত্র হয়ে তারা একে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সুযোগ পায় ঐক্যের বন্ধনটা আরেকটু আরেকটু ব্যাপক হয় একই সঙ্গে ঈদের সালাদ এর মাধ্যমে অনেকগুলো ইউনিয়নের মানুষ একত্র হয়ে তাদের একে অন্যের খবর নেওয়ার সুযোগ পায় রাসুল্লাহ আদর্শই ছিল এটা যে তিনি সালাতের পরে যদি কাউকে না দেখতেন তো জিজ্ঞাসা করতেন অমুখকে আমি দেখছি না কেন সে কোথায় এই যে খোঁজ খবর নেওয়া এর ভিতরে একটি পাড়া একটি ইউনিয়ন কয়েকটি ইউনিয়ন এবং এভাবে চলতে চলতে হজের মাধ্যমে বিশ্বের মধ্যে ঈদের সালাতের মধ্যে এই যে ইসলামের মূল প্রাণ এটা অনেক সময় আমাদের সমাজের বিভিন্ন এলাকায় নষ্ট হয়ে গেছে আমরা ঈদের সালাতের যে রূপ এটা না বুঝে ভাগ করেছেন প্রতি মহল্লার মানুষ একসাথে জাহাঙ্গীর আপনি চমৎকার কথা বলছিলেন আপনি মনে রাখবেন ফিরে আসবো সম্মানিত সুদীয় দর্শক যেটি হচ্ছে আমাদের একটা ছোট্ট বিরতিতে বিরতির পর ফিরে আসছি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম उत्तम आदर्श की सब चे निकृष्ट पथ हलोरियत नाम सृष्टि राजी कर আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সেজন যেন সৎ আমল করে কি ভাবে আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন সালে আজ সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নিশ্চয়ই যে হয়। আল্লাহ তার জন্য একটি মাত্র পথ তাহ আল্লাহ সুবাহ তাও জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত দেখুন आज रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेल नी मुहम्मद सल्लामी मुक्त अबू हुररू बसुल्लाह सल्लाम दुनिया কোন মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ খন্ডাম আলাইকুম ওবার সম্মানিত সুদী দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে এই জ্ঞানের গোপনে স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী ঐক্যের সংহতির ভাতৃত্বের সম্প্রীতির মূল বিষয়ের ভিত্তি একটা হলো সালাদ কারণ সালাদ হলো মোমেনের জীবনের সবচেয়ে নিয়মিত একটা বিষয় জি আর এটাকেই ঐক্যের মূল ভিত্তি রাখা হয়েছে কিন্তু এর মাধ্যমে যে একটা ধারাবাহিকতা এটা আমরা নষ্ট করে ফেলেছি আমরা আমাদের দেশে যেটা দেখতে পাই বা আমাদের বিভিন্ন ঈদের অন্তত ঈদের মাঠ হবে জনগোষ্ঠীর ভিত্তিতে অন্তত একটা এলাকার মানুষ একটা জায়গায় হবে বড় জায়গায় হবে যেখানে সবাই দেখা হবে শুভেচ্ছা বিনিময় হবে রসুল্লাহ এক পথে যেতেন আর এক পথে আসতেন কারণ প্রতিটি মানুষ যদি এক পথে যার এক পথে আসে তাহলে কোনদিন যাদের সাথে দেখা হয় না তাদের সাথে দেখা হয়ে যাবে সালাম বিনিময় হবে শুভেচ্ছা বিনিময় হবে কেমন আছে তাহলে ভ্রাতৃত্ব তৈরি হবে ঠিক জুমার ওরকম জুমাটা কিন্তু মহল্লা নয় জুমাটা হলো অন্তত কয়েকটা মহল্লা মিলে এমন একটা হবে যে যেখানে অন্তত সপ্তাহে একবার বিভিন্ন মহল্লার শত শ্র জনগোষ্ঠীর মনে এক জায়গায় হবে কিন্তু আমরা এই পার্থক্য না রাখাতে আমরা কিছু সংহতি পাচ্ছি কিন্তু মৌলিক দিনে রোহটাকে নষ্ট করবে এজন্য আমরা আমাদের সাধারণ মুসলমানদেরকে এবং ইমাম এবং সবাইকে অনুরোধ করব। এই রসল আসাল্লাম এই সুন্নত পর্যায়ক্রমটা রক্ষা করার জন্য ঈদ আমরা সাধারণ মসজিদের আবাদত মনে না করি এটা একটা মিলন মেলা হিসেবে গ্রহণ করি জুমার নামাজটাকে আমরা সাধারণ অক্তিয়া নামাজের মতো মনে না করি এটা বৃহৎ পরিসরে একটা বড় আলেমের নেতৃত্বে তার আলোচনার মাধ্যমে এটা আদায় করি তাহলে একদিকে যেমন পরস্পরের সংহতি বাড়বে সম্প্রীতি বাড়বে এবং যোগাযোগতা সমাজের বিরুদ্ধে কোন কর্ম করার প্রবণতা বন্ধ হয়ে যায় কমে যাবে ঐক্য প্রসঙ্গে আরেকটু যোগ ইসলাম ঐক্যটা এত বেশি গুরুত্ব দিয়েছে যে সাম্য সংহতি এবং ঐক্য যেন থাকে ঐক্যের প্রশ্ন আসলেই আমাদের ব্যক্তিগত কিছু ওজোর আপত্তি চলে আসে ঐক্যভঙ্গের জন্য যেমন যখন ঐক্যর প্রশ্ন আসে তখন আমাদের অনেক সময় দেখা যায় যে আমি কার সাথে ঐক্য করবো এই নামাজ পড়বো এই কমিটির মসজিদে যাব অমুকের এখানে যাব তাদের তো এই সমস্যা আছে আমি তো এখানে যেতে পারি না তাহলে আমি একে বাসায় নামাজ পড়ি তাহলে এই ধরনের অনেক ওজোর আপত্তি আমাদের ভিতরে তৈরি হয় বের হয়ে আসে যেগুলো ঐক্য বা সংহতিকে নষ্ট করতে পারে ইসলাম এক্ষেত্রে আমাদের কি কি রোল দিয়েছে দেখি আমরা রসোল্লাহ আসছে ঐক্যকে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে এবং সালাতের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার জন্য এত বেশি গুরুত্ব আরোপ করেছে যে আমাদের ব্যক্তিগত ওজোর আপত্তি সাধারণত ঐক্য নষ্ট করার জন্য আমরা প্রত্যেকে একটা ওজোর দাঁড় করাই আর এ সমস্ত উজরাপত্তি কিছুই চলবে না যে শিক্ষা দেয় আমরা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে যাই নির্দিষ্ট একটা স্থানে যাই নির্ধারিত একজন ইমামের পিছনে আনুগত্য করি এর ভিতরে আমরা একটা পূর্ণ অক্ষের দৃষ্টান্ত পাই এভাবে যদি আমরা পুরো সমাজটাকে অক্ষের বন্ধনে আবদ্ধ করতে পারি তাহলে বৃহত্তর মুসলিম অক্ষ গড়ে উঠবে এবং মুসলিম একটা শক্তিতে পরিণত হবে এটাই তো শুধু এ ব্যাপারে আমরা একটু বলব যে এই যে অক্ষের বিষয়টা এখানে কিন্তু শিক্ষা দিচ্ছে কিন্তু আমরা শিক্ষা নিতে পারছি না কেন আসলে সলাদকে সেইভাবে আমরা বুঝি নাই অথবা সলাদকে যেভাবে আদায় করা দরকার সেইভাবে আমরা আদায় করি নাই রসাল আলী সাল্লাম যেভাবে সলাতে সারিবদ্ধ হতে বলেছেন কাতার বন্দি হতে বলেছেন ফেরেস্তাদের কাতারের সাথে সাদৃশ্য করে বলেছেন আর কাতার বন্দী না হলে এই অন্তরগুলি বক্র হয়ে যাবে সে কথাও বলেছেন এইসব বিষয়গুলি নিয়ে আমরা আলোচনার জন্য জনাব মুজাফর বিন মিন সাহেবকে বলব যে সালাতের প্রকৃত এই হকটা আদায় হচ্ছে না বলেই আমরা অক্ষের যে দৃষ্টান্ত পাচ্ছি না এই প্রসঙ্গে কিছু আলোকপাত করার জন্য আসলে সালাদ যেমন ঐক্যের প্রতীক আর একদিক থেকে ঐক্য নষ্ট যেন না হয় সে ব্যাপারেও সচেতন কারণ হলো পাঁচাক্ত সালাতে আমরা টাইম অনুযায়ী উপস্থিত হই জহর থেকে আসরের মধ্যে দুইজন মুসল্লির মাঝে একটে মনোমানিন্য হতে পারে কিন্তু তার অর্থ এটা নয় তুমি মসজিদে দিতে পারবে না হতে পারে তোমার দুই ভাইয়ের মধ্যে মত পার্থক্য এর অর্থ এটা নয় যে তুমি পাশাপাশি দাঁড়াতে পারবে না বরং বলা হয়েছে মানসা মিয়ান নেদা ফালা মিয়াতি ফালা সালাতালাহ যে ব্যক্তি আজান শুনলো উপস্থিত হলো না তারা মাগরে সৃষ্টি হলো তার অর্থ এটা নয় যে সালাতে আমি হাজির হবো না এখানে আল্লাহর কার্যকর এখানে জামাতের শরীর হতেই হবে অথবা আমি আর যাব না এখান থেকে শুরু হয় মানে ঐক্যের ফাটল এই ফাটল হওয়ার সুযোগ নেই আর বিষয় হলো জামাতে যাওয়ার থেকে নির্দেশ আর একদিক থেকে ফজিলত রসুল যে ব্যক্তি জামাতের সঙ্গে করবে সাতাশ গুণ উদ্দেশ্য কি ঐক্যবদ্ধ থাকা এই জন্য রসুল সাল্লাম বলছেন যদি দুইজন ব্যক্তিও থাকে একজন ইমাম হবে একজন বক্তাদের হয়ে জামাতে সালাতলাই করবে বিচ্ছিন্নতার কোন বিচ্ছিন্ন কোনো সুযোগ নেই আর একটা বিষয় উল্লেখ করা হয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঐক্যের ফাটল হতে পারে বিশেষ করে বেশি টাইম এশা থেকে ফজর পর্যন্ত এই টাইমটা অনেকটা বেশি এই ক্ষেত্রে এশার সালাত এবং ফজর সালাতের ব্যাপার উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি এশা এবং ফজর সালাতে উপস্থিত হলো না ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের আচরণ রয়েছে যার কারণে কেন করে বলা হলো জহর সালাতের ব্যাপারে কিন্তু এটা শরীয়ত বলেনি আসর সালাতের ব্যাপারে বলেনি কিন্তু ফজর এবং এসার ব্যাপারে বললেন কেন এখানে যদি অলসতা কাজ করে তবে এটাও একটা যে দীর্ঘ এখানে তুমি যখন উপস্থিত হবে এশার সালাতে বন্ধন শক্ত দীর্ঘ সময়ের পরে সালাতে আমি যদি এখানে যদি শরীর না হই তাহলে এশা থেকে জহর পর্যন্ত বিরাট সময় একটা অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং ফজর সালাত আমাকে গুরুত্ব দিয়ে যে আমাদের হতেই হবে এখানে ফজিলত কি বর্ণনা করা হলো যে ব্যক্তি এসার সালাদ জামাতে পড়ল আর মসজিদ কেন্দ্রিক ওই সমাজের মুসল্লিদেরকে আমরা দেখি যে ভদ্রলোক মসজিদে যাওয়ার অভ্যাস নেই যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম তিনি তার নিজের ফ্ল্যাটে তার অফিসে তিনি এর ভিতরে সীমাবদ্ধ রাখেন নিজেকে এর বিপরীতে যিনি পাশ্চাত্য সালাত আদায় করেন আমি আমার অভিজ্ঞতার আলোকে নিশ্চিত করে বলতে পারি যে সালাত আদায়কারী ব্যক্তি দু একজন বাদে লাখের ভিতরে সাধারণত অসামাজিক হয় সমাজের চলতে ফিরতে রিক্সাওয়ালা সাধারণ ভ্যানওয়ালা সাধারণ দোকানি সাধারণ চায়ের দোকানি যাকেই দেখবে সালাম দিবে কেমন আসো খোঁজখবর নেবে কারণ এই প্রশিক্ষণটা সে সালাদ থেকে পেয়ে থেকে পেয়ে সংহতির যে একটা প্রশিক্ষণ এবং মসজিদ যে ব্যক্তি মসজিদে যায় সে সমাজের কার বিপদ আছে কে কষ্টে আছে কে ব্যক্তির কোন বিপদগ্রস্ত সাহায্য করতে হবে অর্থাৎ তার জীবনটা সমাজ আর যে ব্যক্তি ফ্লাট এবং অফিস ছাড়া কিছু বোঝে না তিনি বেতন নেন টাকা নেন নিজের স্বার্থে খরচ করেন সমাজের বিপদ অবস্থা একটা মানুষ আমরা একটা লাশ ধন্যবাদ সম্মানিত অতিথিবিন্দু আপনাদের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত ছিল আল্লাহর আলমিন আমাদেরকে তৌফিক দিন যেন আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে সত্য প্রতিভাত হয়ে উঠেছে সেটা যেন আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি অক্ষ ও সংহতি মুসলিমদের অন্যতম চালিকা শক্তি আল্লাহরব্বাহিন বলেছেন তোমরা এখতালাপ করো না দ্বন্দ্ব করো না যদি দ্বন্দ্ব করো তাহলে তাহলে বা রকম তোমাদের হাওয়া চলে যাবে অর্থাৎ শক্তি চলে যাবে তোমরা অকর্মণ্য হয়ে পড়বে এবং তোমাদের উপরে অন্যরা প্রভাব বিস্তার করবে তাই আসুন সলাফ যে আমাদেরকে অক্ষের শিক্ষা দিয়েছে বাস্তব এই জমিনে সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করে আমরা অক্ষয়ের বন্ধনে আবদ্ধ হই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমি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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও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 आज रात रत साढ़े सात शार टेबन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है